আজকে আমরা স্বামী পারস্পরিক কি অধিকার এবং কর্তব্য কিভাবে একটা সুন্দর দাম্পত্য জীবন গড়ে উঠতে পারে সমস্যা মুক্ত ভাবে বা সমস্যার সমাধান করে এই বিষয়ের উপর আমরা আলোচনা করার প্রয়াস পাবো আল্লাহ বলেছেন বলেছেনু হে পুরুষেরা তোমরা নারীদের সাথে সুন্দরভাবে সংসার চালিয়ে যাও পদ ব্যবহার করো সুন্দর আচরণ করো নারীদের ব্যাপারে নির্দেশ রয়েছে আজকে এই বিষয়ের উপর আলোচনায় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমার ইসমাইল মাদানীকুম পরিচালনা রয়েছি আমি ডক্টর মোস্তদ আমি যেহেতু পরিচয় ডান দেখতে করেছি এই ব্যাপারে নারী স্ত্রীর পারস্পরিক অধিকার প্রসঙ্গে আলোচনা উপস্থাপন করার জন্য আলমিন এই পৃথিবীর সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দৃষ্টি ইনসান এবং ইনসানের প্রজন্মের ধারাবাহিকতা এটাকে অব্যাহত রাখার জন্য মহান রব আলীন যে সুন্দরতম ব্যবস্থা দিয়েছেন সেটা হচ্ছে দাম্পত্য জীবন এবং দাম্পত্য জীবনে মহান রব্বুল আলমিন নারী এবং পুরুষ উভয়ের সুসম্পর্ক এটাকে আল্লাহ তালা এইভাবে উল্লেখ করেছেন যে হুন্না লিবাসুল্লাহম লাহুন। যে তারা তোমাদের জন্য লেবাস তুলল এবং তোমরা তাদের জন্য লেবাস তুললো পুরুষ দুটা দেহ কিন্তু আত্মা এক চিন্তা চেতনা এক মন মানসিকতা এক এমন একটি ভালোবাসাপূর্ণ সৌহার্দ্যপূর্ণ অবস্থাকে বোঝাবার জন্যই আল্লাহ হুরনা লিবাসুল্লাহ কুমান তুমল লিবাসুল্লাহ উন্না বলে স্বামী স্ত্রীর সমমর্যাদা এবং তাদের পরস্পরের ভালোবাসা মূলত স্বামী স্ত্রী তারা যেন একটা দেহেরই দুটি অংশ যা একে অন্যকে সম্পূর্ণ করে একে অন্যকে পরিপূর্ণ করে স্বার্থকে সুন্দর করে এবং পরিপারিবারিক জীবনকে মধুর করে তাই رب العالمين قران الكريم ارشاد করেছেন ওمن আয়اته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه স্ত্রীদেরকে الله তাআলা স্বামীর জন্য তৈরি করেছেন এবং সামিরা স্ত্রীদের কাছে গিয়ে প্রশান্তি আতিক প্রশান্তি ও নবীর শান্তি লাভ করবে পরস্পরের ভিতর আনন্দ এবং তাদের জীবনকে মধুর করে তুলবে সুন্দর করে তুলবে আল্লাহ করছে তোমাদের ভিতর থেকেই তোমাদের আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন যাতে তোমরা স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যেন তোমরা ওখানে শান্তি তৃপ্তি পেতে পারো আল্লাহ কথা বলছেন যে আমি তোমাদের মাঝে ভাতৃত্ব ভালোবাসা প্রেম বিনিময় প্রেম প্রীতি দিয়ে দিয়েছি স্বামী স্ত্রী একজন আর কাছে যত কাছের অন্য কেউ তত কাছের নয় পিতামাতা শ্রদ্ধার যোগ্য তবে অত কাছের মানুষ নয় স্ত্রীর কাছে স্বামী যত কাছের আর স্বামীর কাছে দিক দিয়ে একজন আরেকজনের কাছে যত কাছের এই জন্য আল্লাহতালা একজন আর পোশাক বলে উল্লেখ করেছেন এর পরেও এই পরস্পরের এই শান্তি তৃপ্তির জন্য কতগুলো পথ ও পথা মানুষের জরুরি বলছেন উনিশ নম্বর আয়াত উনিশ নম্বর আয়াত আল্লাহ এখানে বলছেন যে তারা নারী তারা তোমাদের অধীনে থাকে অবশ্যই এই শান্তি তৃপ্তি পেতে হলে সব সময় তাদের সাথে ভালো আচরণ করবে মারুফ এমন একটা শব্দ প্রত্যেক ভালো কথাও ও ভালো কর্মকে সামিল আছে প্রত্যেক ভালো কথাও ও ভালো কর্মই হচ্ছে মারুফ এই কথাকেই রসুল সাল্লি সাল্লাম বিদায় হজের সময় বললেন যে তোমাদের স্ত্রী তোমাদের নিকটে আমানত ফস্তা খায়ান সবসময় তোমরা তোমাদের স্ত্রীদেরকে কল্যাণের উপদেশ প্রদান করো তো একজন স্বামী তার স্ত্রীর কাছে এই তৃপ্তি শান্তি পেতে পারে ওই যখন সে তার স্ত্রীকে স্ত্রী হিসেবে করবে। তার প্রেম তার স্বামীকে দিতে পারবে এ মর্মে একদা একজন সাহাবি রাসুল সাল্লাহ আলি ইসাল্লামের কাছে এসে বললেন আল্লাহর নবী। আমাদের স্ত্রীরা আমাদের নিকটে কি অধিকার রাখে আমরা তাদেরকে কি প্রদান করবো তারা যেটা আমাদের কাছে তুমি তাকে খাওয়ার প্রদান করো যা তুমি খাও তোমার খাওয়ার মানটাই যেন তোমার স্ত্রী খাওয়ার সুযোগ যে মানের পোশাক পরছো সে মানের পোশাকই তোমাদের স্ত্রী তোমার স্ত্রীকে পরাও মূলত এই দুটাই পরস্পরের ভালোবাসাকে রক্ষা করার বড় মাধ্যম এই দুটাতে যদি কোনো ঘাটতি এসে যায় তখন মনে কিছু না কিছুটা সংকচ বা অতৃপ্তি অবিশ্বাস চলে আসতে পারে যদি চো ওই দুটাকে ভালোভাবে টিকে রাখার জন্য আল্লাহ রসুল পরে আরো কিছু বললেন তিনি বললেন যে ওলা তু কখনো তোমরা তাদেরকে কটু কথা বলো না সেই পুরুষ যে তার স্ত্রীর কাছে উত্তম আর আমি নিজে আমার স্ত্রীদের নিকটে তারপর আল্লাহ রসুল বললেন যে ওলা তাজরে যদি কোন সময় সাংসারিক পরিচালনায় কোন সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই হালকা কিছু যদি করতে হয় তাকে সংশোধনের জন্য তাহলে প্রহার করবে না। পরের আল্লাহ রসুল বললেন যে ও আলা তাতরকাহা ইল্লাফিলবাই আর তুমি তাকে তোমার বাড়ি ছাড়া অন্য জায়গাতে থাকার বসবাসের সুযোগ দিও না এই বাক্যে অবশ্যই পরস্পরের সম্পর্ক বজায় রাখার একটা বড় মাধ্যম যখনই স্ত্রী অন্যত্রে থাকার বা চলার বা যাওয়ার একটা সুযোগ পাবে তখন কোনো কারণ বা কোনো কারণ তাদের মধ্যে ঘটতে পারে ও পরস্পর এই পাঁচটি কথা বললেন সম্মানিত সারা বিশ্বের পৃথিবীর দর্শকতা আমাদের সময় হয়ে এলো সামান্য বিরতি নেওয়ার বিরতির পরে আমরা যথারীতি ইনশা আল্লাহ আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে আসবো সে পর্যন্ত মেহরবানি করে আপনারা আমাদের সাথেই থাকুন মানবতার পথ প্রদর্শক আলফোর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনা গুলো কি কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন পবিত্র এবং বিশুদ্ধ জীবনযাপন করার জন্য কুরান দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কুরানের ওসিয়ত जीवन जापन धर्म के भूल तथ्य पे सकल क्षेत्र सकाल साढ़ अबू हुरर रजील सल्लाम प्रत्येक क्या अवलम्बन करेखल जाननाखान जिज्ञेस करल हे आल्ला रसुल सल्लाह सल्लम आपनी जब भी बोलेंल्लाहमत और क्षमा छड़ा जानना जो সে মুসলিম চতুর্থ খন্ড কয়ামত জন্নত ও বিবরণ অধ্যায় হাদিস সংখ্যা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 সামান্য বিরতির পরে আমরা আবার আমাদের আলোচনা ফিরে এসেছি দর্শক শ্রোতা মন্ডলী আবার আলোচনায় ফিরে এসেছি নারীর সৃষ্টিগত কোন ব্যাপার এবং থেকে নারী কোথা থেকে সৃষ্টি হয়েছে এবং কি ধরনের আচরণ করে রসুল্লাহ সাল সাল্লাম বলছেন যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের জোড়ের বাঁকা হাড্ডি থেকে এই বাঁকাকে তোমরা সোজা করার চেষ্টা করো না যদি সোজা করার চেষ্টা করো তাহলে ভেঙে যাবে আর যদি বাঁকা অবস্থায় তার কাছ থেকে উপকার নিতে চাও তাহলে উপকার নিতে পারো ভেঙে যাবে ভেঙে যাওয়ার অর্থ হল তালাক হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তো স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখার জন্য শাহেখ আবদুল রাজা ইউসুফ সাহেব যা বললেন হাদিসের আলোকে তো ওখানে আমি একটু সংযোজন করতে চাচ্ছি তা হলো যে হুন্না লিবাসুল্লাহ কুমু আন্তম লিবাসুল্লাহ হুন্না তো লেবাসের যে উদ্দেশ্য হয় যে লেবাসটা মানে পোশাকটা মানুষকে ঠান্ডা থেকে গরম থেকে ধুলাবালি থেকে প্রোটেকশন দেয় এমনকি বেহায়াপনা থেকেও প্রোটেকশন দেয় নির্লজ্জতা বেহায়াপনা এগুলিকেও ঢেকে দেয় মানুষের দোষ ত্রুটি ঢেকে দেয় পোশাক যেই কাজের জন্য সেই কাজ যদি পোশাক দ্বারা না হয় তো মানুষ পোশাক ফেলে দেয় ঠান্ডা নিবারণের জন্য পোশাক ব্যবহার করলাম কিন্তু ঠান্ডা নিবারণ হয় না তো মানুষ স্ত্রী ব্যবহার করে বা স্ত্রী স্বামীকে ব্যবহার করে পারস্পরিক কল্যাণের জন্য স্ত্রীদেরকে স্বামীরা যেভাবে দিবে আবার স্বামীদের জন্য স্ত্রীদের কাছ থেকে ওরকম পাওনা রয়েছে কিন্তু পুরুষের রয়েছে তার উপরও একটা স্পেশাল মর্যাদা যেহেতু পুরুষকে আর রেজালু কওয়ামুন আলার নিসা চালিকা শক্তি পুরুষের হাতে দেওয়া হয়েছে পুরুষ যেহেতু পরিচালনা করেন শুধু তাই নয় ভরণ পোষণের দায়িত্ব যেহেতু পুরুষের উপরে সুতরাং পুরুষের জন্য রয়েছে একটি স্পেশাল মর্যাদা সেটা আল্লাপাক এই সৃষ্টির কল্যাণের জন্যই করেছেন পরস্পর স্বামী স্ত্রী যে একজন আরেকজনের উপরে যে অধিকার হক মান মর্যাদার কথা আল্লাহ তালাতে বলেছেন তা আমরা এভাবেও নিতে পারি বিষয়টা যে একদা সহবান রাজি আল্লাহ তাল বলছেন যে না আলাম আয়ুষায়ন কান্স আমরা যদি জানতে পারতাম যে কোন জিনিসটা সঞ্চিত সম্পদ বা সম্পদ হিসেবে কোনটা উত্তম তাহলে আমরা সেটা মাল হিসাবে সঞ্চিত সম্পদ হিসেবে গ্রহণ করতাম তো রসুলসাল আলী সাল্লাম বললেন যে আফ জালহ মালের সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে লেসানুল রাকের ওই জিহবা যে জিবা আল্লাহকে ডাকে তারপরে তিনি বললেন কালবন শাকের ওই অন্তর যে অল্পতে তুষ্ট সহযোগিতা করে যখন তার স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করে তখনই তার স্বামী তার স্ত্রীকে ওইভাবে মূল্যায়ন করবে পরস্পরের তখন কোন লাভের সৃষ্টি হবে এটাই বোধহয় বড় কথা না জ্বালানহার কিছু বোমা হয়তো আমরা উপস্থাপন করতে পারি এখানে যদি শেখ আব্দুল স্ত্রী যথার্থ স্ত্রী যাকে রসুলের কারিম সাল তার সম্পদ তার সবচেয়ে সুন্দর তার কে যা সে সংরক্ষণ করবে রসুলের কারিমসালিসাল্লাম দুনিয়ার সম্পদের দিকে দৃষ্টি আকর্ষণ না করে একটা একটা সুন্দর সার্থক যেটা জাগতিক এবং পাউলৌকিক উভয় জীবনে কল্যাণকর হবে যে একটা আর মারাথু সহা যে একটা মারা সহা যে একটা নে একটা পুণ্যবতী স্ত্রী যে না যারা ইলাইহা সারাথু যে তার দিকে তাকালে পরে মনে আনন্দ আসে দেখলে তাকে মনের ভিতরে আনন্দ পায় আনন্দ পাওয়ার জন্য তার বাহ্যিক রূপ সৌন্দর্য সুষমা মন্ডিত হওয়া এটা জোরে নয় তার অন্তর্নিহিত রূপ তার ভিতরে যদি ইমানিক বৈশিষ্ট্য থাকে ইমানিক চরিত্র থাকে এবং আল্লাহ শিখেছে এবং সেবা স্বামীর আনুগত্য করার এই চিন্তা চেতনা যদি তার ভিতরে থাকে তাহলে তার দিকে দেখে স্বামী আনন্দ পাবেন খুশি হবেন ইন্নাজ অনেক সময় বলে যে তোমায় করতেই হবে তখন সে নিজের অভিমান ভেঙ্গে স্বামীর কথায় সহযোগিতা করে এবং ওইন বা আনহা সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য স্বামী যখন ঘর থেকে বাহিরে তখন ঘরের সমস্ত জিনিসপত্র তৈজস পত্র এগুলোর জি নিজেকে সংরক্ষণের দায়িত্ব স্ত্রীর স্ত্রী ইচ্ছে করলে তখন স্বামীর অগসরে অনেক কিছু করতে পারে নিজের নিজের ব্যক্তি জি ব্যক্তি তো এক্ষেত্রে স্ত্রী যে সতী স্ত্রী যে সার্থক স্ত্রী সে স্বামীর সম্পদকে সংরক্ষণ করবে এবং নিজের সতীত্ব কেও যে স্বামী কে স্ত্রী কেমন সহযোগিতা করবেন বা কেমন এটা হয় তো বোখারি মুসলিমের হাদিস হাদিজাল তো অনেক বড় সহযোগিতা আছেই একদিন তিনি গাড়ে হিরা থেকে এসে বলছেন তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো তুমি ভয় পাচ্ছি আমার যে কি হয় তো খাদি জারাজ্লাহা বলছেন জি না আপনার কিছু হবে না আপনি কোনো ভয় করেন না কেননা আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন ধারাবাহিক চার পাঁচটা কথা বলার পরে আরো তিনি বললেন যে আপনার বিষয়টি পরামর্শ নেওয়ার জন্য বা এটা আরো স্পষ্ট জানার জন্য আপনাকে নিয়ে আমরা ওরা কেবনে নফিলের কাছে যেতে পারি তো আল্লাহ ঠিক আছে চলো তো খাদিজারা জিয়াল্লাহ তালা আনহাসামীকে সান্তনা দেওয়ার জন্য পরিস্থিতি অনুযায়ী তাকে বোঝানোর জন্য এবং পরিবেশ পরিস্থিতিকে হালকা করার জন্য তাকে সাঁতি নিয়ে চলে গেলেন অরাকের কাছে গিয়ে বললেন যে দেখেন তো আপনার ভাতিজা কি বলে তো অরাকবুল নাফেল বললেন কি দেখেছো বলো আল্লাহ রসুল বললেন যে আমি গর্তে ছিলাম এই ঘটনা তো অরাকবেন বলেন ও সে তো নামুস সে তো জিব্রাইল তো তোমাকে এলাকার লোক দিন বের করে দিবে। এবং তিনি এটা বুঝতে পারতেন যে এলাকার লোক আমাকে খুব ভালোবাসে আর এলাকার লোকও জানত যে এত বড় ভদ্র মানুষ আসলে ইতিহাসের পাতাতেই তারা দেখেনি কোনদিন স্বাভাবিক তাকে ভালোবাসবে তিনি প্রথমে কথাটা হিসাব করতে পারছিলেন না যে আমাকে এলাকার লোক কেন বের করে দেবেন দেখো প্রত্যেক যার কাছে সংযোগ করে দেয় এবং ধৈর্যশীল স্ত্রী স্বামীর সমস্যার দিনে তাকে ভৎসনা করে না অন্য কোন যে কোনো কিন্তু বুদ্ধিমতী শান্তিজ্ঞ মহিলা বলতেছে না কোন সমস্যা নেই ওনার যত ভালো গুণ তুলে ধরলেন না। এই জন্য তো আল্লাহ নবী তাকে ভুলতে পারেননি জি জি জি এমদে কালের পরেও আল্লাহ নবী জমেন তারপরে তার থাদ বান্ধবীদের মধ্যে বন্টন করে দিতেন আমরা জিনিস সামাজিক ভাবে আরো হাদিসের মাধ্যম দিয়ে গ্রহণ করতে পারি আমরা বলি বলছেন করলো সে তার স্বামীকে জাগালো অসল্লাহ তার স্বামী সলাত আদায় করলো আবা ফান তো একটু পানি তার মুখের উপরে ছিটিয়ে দিলো সেই কাপড়টা সে অপছন্দ যদি করে আরো বেশি নিব এরকম যদি কোন আপত্তি তোলে তাহলে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করা হলো না এই বিষয়ে আমরা আরো কয়েকটা আলোচনা করবো ইনশাল পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করবো আপনাদেরকে সেই আলোচনাগুলো দেখে উপকৃত হওয়ার আহ্বান জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করে নিয়ে আসছি কিন্তু আপনাদের মনে রাখতে হবে ইসলাম ছাড়া আল্লাহ বিধান ছাড়া রাসুলের বিধান ছাড়া পূর্ণাঙ্গ স্বামী স্ত্রীর অধিকার বাতাদের তাদের কর্তব্য কেউ নির্ধারণ করে দিতে পারবে না কারণ মানুষ দোষ দুটির উর্ধে নয় মানুষ কিভাবে মিটাবে একদিকে মিলাতে যাবে আরেকদিকে গরমিল হয়ে যাবে একদিক সমাধানে যাবে দশটা সমস্যার তারা সৃষ্টি করবে কাজেই আমাদের ফিরে আসতে হবে ইসলামের পূর্ণাঙ্গ বৈ ভার সাম্যপূর্ণ এই বিধিবিধান নীতি আদর্শ এবং যা কিছু অ্যাডভাইস ইনস্ট্রাকশন পরামর্শ উপদেশগুলি রয়েছে এদিকেই আসুন আমরা পরবর্তী আলোচনার প্রস্তুতি নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও Thank <laughs> you. আমি মোহাম্মদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা আপনি ক্রেতা চেনে নিন ইসলামের ক্রয় বিধান